মুসলমানদের আরও প্রতিপয় আঁকিদা বিশ্বাস আল্লাহর দিদার তথা সাক্ষাৎ সম্পর্কে আঁকিদা আল্লাহর দিদার বা আল্লাহকে দেখা সম্পর্কে ইসলামের আঁকিদা হল দুনিয়াতে থেকে জাগ্রত অবস্থায় এই চর্মচুক্ষর দ্বারা কেউই আল্লাহকে কখনো দেখতে পারেনি এবং পারবেও না তবে বেহেস্তবাসীবন বেহেস্তে গিয়ে আল্লাহর দিদার তথা দর্শন লাভ করবেন বেহেস্তবাসীদের জন্য এটি হবে একটি নেয়ামত এবং বেহেস্তের অন্য সকল নেয়ামতের তুলনায় এই নেয়ামত আল্লাহর দ্বিদার সর্বাপেক্ষা উকৃষ্ট মনে হবে উল্লেখ্য যে স্বপ্নে আল্লাহকে দেখা যায় তবে সে দেখা দুনিয়ার চর্মচক্ষ দ্বারা দেখা বলা হয় না সুতরাং কেউ আল্লাহকে স্বপ্নে দেখলে তা বাস্তবে আল্লাহকে দেখা হবে না আর্টস কুর্সি সম্পর্কে আঁকি দেখ আর্টস হলো সিংহাসন আর কুরসি অর্থ চেয়ার বা আসন আল্লাহ যেমন তার আর্টস বা কোর্সি ও তেমনি শাহানে হবে এটাই স্বাভাবিক সপ্ত আকাশের উপর আল্লাহতালার আর্টস ও কুরসি অবস্থিত হাদিসে বর্ণনা অনুযায়ী আর্টস ও কুরসি এত বিশাল ও বড় আকৃতির যে তা সমগ্র আসমান ও জমিনকে পরিবেষ্ট করে রেখেছে এখানে মনে রাখতে হবে যে আল্লাহ পাক কোনো মাকলুকের ন্যায় ওঠা করেন না এবং তিনি কোনো নির্দিষ্ট স্থানেও সীমাবদ্ধ নন মাখলুকের তথা সৃষ্টিজীবের কোনো কার্যকলাপ ও আচার আচরণের সাথে আল্লাহর কোনো কার্যকলাপ ও আচার আচরণের তুলনা বা মিল হয় না তারপরেও তার আর্টস ও কুরসি থাকায় কি অর্থ তা অনুধাবন করা বিশ্লেষণ করা মানব জ্ঞানের ঊর্ধ্বে তাই আমাদের এ নিয়ে বিচার বিশ্লেষণ করা ঠিক হবে না আমাদেরকে শুধু আর্টস ও কুরসি সম্পর্কে উল্লেখিত আঁকিদা বিশ্বাসটুকু রাখতে হবে তার ঊর্ধ্বে আর কিছু কল্পনা করার অধিকার আমাদের নেই ইমাম মাহাদি সম্পর্কে আঁকিদা কেয়ামতের ছোট বড় আলামত প্রকাশিত হওয়ার পর পরিশেষে এমন একটি সময় আসবে যখন কাফির মুশিকদের প্রভাব খুব বেশি হবে দিকে খ্রিস্টানদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে খাইবার নামক স্থান পর্যন্ত খ্রিস্টানদের রাজ্য প্রতিষ্ঠিত হবে এমন দুর্দশার সময় মুসলমানগণ তাদের বাদশাহ বাড়ানোর জন্যে হজরত মাহাদিকে তালাশ করতে থাকবে এক পর্যায়ে কিছু সংখ্যক শতলুক মক্কায় বায়তুল্লাহ শরীফকে তাওয়াফরত অবস্থায় হজরে আসওয়াদ ও মা কামে ইব্রাহিমের মাঝখানে পেয়ে তাকে চিনে ফেলবে এবং তার হাতে বাইয়াত হয়ে তাকে খলিফা নিযুক্ত করবে এ সময় তার বয়স হবে চল্লিশ বছর ওই সময় একটি গায়েবী আওয়াজ আসবে ইনি আল্লাহর খলিফা মাহাদি হজরত ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ তার পিতার নাম হবে আবদুল্লাহ তিনি হজরত ফাতিমা রাজু আনাহায়ের বংশধর অর্থাৎ সাইদ সাঈদ বংশীলক হবেন মদিনা তার অবস্থান হবে তিনি বাইতুল মোকাদ্দাসে হিজরত করবেন তার দৈহিক গঠন ও আখলাখ রসদ সাল আলাইসালামের অনুরূপ হবে তিনি নবী হবেন না তার ওপর ওহি অবতীর্ণ হবে না তিনি মুসলমানদের খলিফা হবেন এবং আধিপত্য বিস্তারকারী খ্রিস্টানদের বিরুদ্ধে তিনি জিহাদ পরিচালনা করবেন এবং তাদের দখল থেকে শাম কনস্ট্যান্টিপুল বর্তমানে ইস্তাম্বুল প্রভৃতি অঞ্চল জয় করবেন তার আমলে দাজজলের আবির্ভাব হবে এবং তার আমলেই হজরত ঈসা আলিয়া সাল্লাম অবতরণ করবেন হজরত ঈসা আলিয়া সাল্লামের আগমনের কাল পর তিনি ইন্তেকাল করবেন হজরত ঈসা আলিয়া সাল্লামের দুনিয়াতে অবতরণ সম্পর্কে আঁকিদা দাজ্জাল ও তার বাহিনী বায়তুল মুকাদ্দাসের চারদিকে ঘিরে ফেলবে মুসলমানগণ আবদ্ধ হয়ে পড়বে এর্তে বছরে একদিন ফজরের নামাজের একামত হওয়ার পর হজরত ঈসা আলহ সাল্লাম আকাশ থেকে ফেরাস্তাদের উপর ভর করে অবতরণ করবেন বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের মিনার নিকট তিনি অবতরণ করবেন এবং হজরত মাহাদি এই নামাজের ইমামতি করবেন নামাজের পর হজরত ঈসা আলাহ সাল্লাম হাতে ছোট একটি বর্ষা নিয়ে বের হবেন তাকে দেখেই দার্জাল পালায়ন করতে আরম্ভ করবে হজরত ঈসা আলাহ সাল্লামের পেছনে ছুটবেন এবং বাহে লুথ নামক জায়গায় গিয়ে তাকে নাগালে পেয়ে বর্ষার আঘাত বধ করবে মুসলমানদের আকিদা অনুযায়ী হজরত ঈসা আলাহি আসাল্লামকে আল্লাহতাল সশরীলে আসমানে উঠিয়ে নিন তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন কিংবা ইহুদিরা তাকে সুলো শুলিতে চড়িয়ে হত্যা করতে পারেন তিনি আকাশে জীবিত আছেন তাকে আমাদের নবী সাল্লু আলহিসাল্লাম রজা মুবারকের পাশেই দফন করা হবে হজরত ইসা সালাম তখন নবী হিসাবে আগমন করবেন বরং তিনি আমাদের নবী সলাল্লাহ আলহিহাসাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়াতে আগমন করবেন এবং এই শরীয়াত অনুযায়ী তিনি জীবনযাপন ও খেলাফাত পরিচালনা করবেন দার্জল সম্পর্কে আঁকিদা দার্জল শব্দের অর্থ প্রতারক দোগাভাজ এটি কি একটি অন্যতম আলামত আল্লাহ তালা শেষ জামানায় লোকেদের লোকেদের ইমান পরীক্ষা করার জন্য একজন লোককে প্রচুর ক্ষমতা প্রদান করবেন তার এক চোখ টেরা থাকবে চুল কুকড়া ও লাল বনের হবে সে খাটো অধিকারী হবে তার কপালে লেখা থাকবে কাফির সকল মমিন সে লেখা পড়তে পারবে ইরাক ও সামদেশের মাঝখানে তার অভ্যুত্থান হবে সে ইহুদি বংশদূত হবে প্রথমে সে নবয়াতের দাবি করবে তারপর ইস্পাহানে যাবে সেখানে সত্তর হাজার ইয়াহুদি তার অনুগামী হবে তখন সে খুদাই দাবি করবে লোকেরা চাইলে সে বৃষ্টি বর্ষণ করে দেখাবে মৃতকে জীবিত করে দেখাবে কৃত্রিম ব্যস্ত দুজক তার সঙ্গে থাকবে কিন্তু প্রকৃতপক্ষে তার ব্যস্ত হবে দুজক আর তার দুজক হবে ব্যহেস্ত সে আরও অনেক অলৌকিক কর্মকাণ্ড দেখাতে পারবে যা দেখে কাঁচা ইমানি লোকেরা তার দলভুক্ত হয়ে জাহান্নামি হয়ে যাবে এক ভীষণ ফ্যাতনা ও ভীষণ পরীক্ষা হবে সেটা দাজ্জাল একটা গাঁদের উপর সাওয়ার হয়ে ঝড়ের বেগে সমগ্র ভূখণ্ডে বিচরণ করবে এবং মক্কামুদিনা ও বাইতুল মুকাদ্দাস ব্যতীত এসব এলাকায় সে প্রবেশ করতে পারবে না ফেরাজ এসব এলাকা পাহারাই থাকবেন সব ফিতনা বিস্তার করবে হযরত মাহাদির সময় তা আবির্ভাব হবে সে সময় হজরত ইসা সালাম আকাশ থেকে অবতরণ করবেন। এবং তারই হাতে নিহত হবে অভ্যুত্থানের পর দার্জাল সর্বমোট চল্লিশ দিন দুনিয়াতে থাকবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য হাদিসে নিচের একটি দোয়া পড়তে বলা হয়েছে আল্লাহম্মা ইন্নি আউজিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে দাদ্জালের ফিতনা থেকে নিরাপত্তা চাই সূত্র মিসকাত শরীফ আকাশের এক ধরনের ধোঁয়া সম্পর্কে আঁকিদা হজরত ইসা আলহিয়া সাল্লামের ইন্তিকালের পর কয়েকজন ন্যাককার লোক ন্যায়পরায়ণতার সাথে রাজত্ব পরিচালনা করবেন তারপর ক্রমান্বয়ে দিনদারিখ কমে যাবে চারদিকে ব্যয় দিনই শুরু হয়ে যাবে এরই মাঝে একসময় আকাশ থেকে এক ধরনের ধোঁয়া আসবে যার ফলে মুমিন মুসলমানদের সর্দির মতো ভাব হবে আর কাফিররা বেহস হয়ে যাবে চল্লিশ দিন পর ধোঁয়া পরিষ্কার হবে ইয়াজুজ মারজুজ সম্পর্কে আঁকিদা দাজ্জলের ফিতনা ও তার মৃত্যুর পর আসবে ইয়াজুজ মাহাজুদের ফিতনা এটাও কেয়ামতের অন্যতম একটি আলামত ইয়াজুজ মাহুজ অত্যন্ত অত্যাচারী সম্প্রদায়ের মানুষগোষ্ঠী তাদের সংখ্যা অনেক অনেক বেশি তারা দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ভীষণ উৎপাত শুরু করবে তারা সর্বত্র হত্যা এবং লুটরাজ চালাতে থাকবে তারা বর্তমানে কোন দেশের কোথায় কী অবস্থায় অবস্থিত কী তাদের বর্তমান পরিচয় তা নিশ্চিত করে বলা সম্ভব নয় এ বিষয়ে কোরআন হাদিসেও স্পষ্ট উল্লেখ নেই তাদের রাজত্ব ও উৎখাত চলাকালে হজরত ঈসা আলহি সাল্লাম এবং তার সঙ্গীরা আল্লাহর হুকুমে দূর পর্বতে আশ্রয় নেবেন হজরত ঈসা আলাহি সাল্লাম ও মুসলমানরা তাদের কষ্ট লাগাবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহতালা মহামারীর আকারে রোগব্যাধি প্রেরণ করবেন বর্ণিত আছে সেই রোগের ফলে তাদের ঘাড়ে এক দনের পোকার সৃষ্টি হবে ফলে অল্প সময়ের মাঝেই ইয়াজের গোষ্ঠী সকলেই মরে যাবে তাদের অসংখ্য মৃতদেহ পচা দুর্গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়বে तक हजरत ईसा अल्लाम ए तर संगीत दुआई आल्लाह तला एक बीरा टी प्रण कर तर घ उटर घर मत तृतदेहगुलू उठिए नहीं सागरे बाखने आल्लाहर इच्छा से फेले देवे तरपर बिस्टि बर्षित हो समस्त भूपृष्ठ बृष्ट पानी से धुए परिष्कार हो जाए पश्चिम दिक्थ सूर्य उदय सम्पर्के आकी दें कि दिन पर एक दिन हठात एक रत तीन रतमाण लम्बा हो मानुष घुमाते घुमाते क्लान हो जाए গবাদে বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে এবং চিৎকার শুরু করবে তারপর সূর্য সামান্য আলো নিয়ে পশ্চিম দিক থেকে উদয় হবে তখন থেকে আর কারো ইমান বা তবা কবুল হবে না তবার দরজা বন্ধ হয়ে যাবে এর পূর্ব পর্যন্ত খোলা থাকবে সূর্য মধ্য আকাশ পর্যন্ত এসে আল্লাহর হুকুমে আবার পশ্চিম দিকেই অস্ত যাবে তারপর আবার যথারীতি কিছুদিন পূর্বের নিয়ম মাফিক পূর্ব দিক থেকে অধিত হয়ে পশ্চিম দিকে গিয়ে অস্ত থাকবে এবং পরিশেষে অস্ত হয়ে যাবে দাব্বাতুল আর্থ সম্পর্কে আঁকিদা পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের কিছুদিন পর মক্কা শরীফের সাফা পাহাড় ফেটে অদ্ভুত আকৃতির এক জানোয়ার বের হবে একে বলা হয় দাব্বাতুল আর্থ বা ভূমির জন্তু এটিও কেয়ামতের একটি অন্যতম আলামত এই প্রাণীটি মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে সে অতি দ্রুত বেগে সারা পৃথিবী ঘুরে বেড়া সে মমিনদের কপালে একটি নোরানি রেখা টেনে দেবে ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে এবং বেইমানদের নাকের অথবা গর্দানের উপর সিল মেরে দিবে ফলে তাদের চেহারা মলিন হয়ে যাবে সে প্রত্যেক মোমিন ও তার কাফিরদের চিনতে পারবে এই জন্তুর আবির্ভাব কিয়ামতের সর্বশেষ আলামত সময়ের অন্যতম এই জন্তুটি আকার আকৃতি সম্পর্কে ইবনে কাসিরের বিভিন্ন বর্ণনা উদ্ধৃত রয়েছে এসবের অধিকাংশই নির্ভরযোগ্য নয় কিয়ামতের পূর্বক্ষণে দুনিয়ার অবস্থা ও কিয়ামত সংগঠন সম্পর্কে আঁকি দেয় দাব্বাত আর্থ গায়েব হয়ে যাওয়ার পর দক্ষিণ দিক থেকে একটি আরামদায়ক বায়ু প্রবাহিত হবে তাতে ইমানদারগণের বগলে কিছু অসুখ হবে এবং তারা খুব সহজেই মারা যাবে দুনিয়ায় কোন ইমানদার ব্যক্তি ও আল্লাহ আল্লাহ করার বা আল্লাহ নাম নেয়ার মতো কেউই অবশিষ্ট থাকবে না সারা দুনিয়ায় হাফসি কাহাফিরদের একসঙ্গে রাজত্ব চলবে তারা বাইতুল্লাহ শরীফ ধ্বংস করে ফেলবে কোরআন শরীফ মানুষের অন্তর থেকে এবং কাগজ থেকে উঠিয়ে যাবে তারপর হঠাৎ একদিন সিঙ্গায় ফু দেওয়া হবে এবং তখনই খেয়ামত সংগঠিত হয়ে যাবে সিঙ্গার ফুকে প্রথম প্রথম হালকা আওয়াজ হবে পরে এত ও ভীষণ হবে যে সারা দুনিয়ার সমস্ত লোক মারা যাবে আসমান ও জামিন ফেটে চূর্ণ হয়ে যাবে পূর্বে যারা মারা গেছে তাদের রূপ ও বেহুশ হয়ে যাবে সর্বশেষ সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুয়ার মাঝে অশিলা গ্রহণ সম্পর্ক আঁকিদা দোয়া কবুল হওয়ার জন্য নবীদের বা কোনো জীবিত বা মৃত নেককার লোকেদের অশিলা নিয়ে কিংবা কোনো ন্যাক কাজের অশিলা দোয়া করা চাইজ এবং তা মুস্তাহাব আহসানুল ফাতুয়া প্রথম খণ্ড কারামত কাসফ ও এলহাম ও পীর বুজুর্গ বিষয়ে আঁকিদা আল্লাহর প্রিয় বান্দাকে বুজুর্গ এবং অলি বলা হয় আর শরিয়াতের পর খেলাফে চলা কেউ কখনো আল্লাহর প্রিয় বা অলি বা বুজুর্গ হতে পারেন অতএব যারা শরীয় বিরোধী কাজ করে যেমন নামাজ পড়ে না রোজা রাখে না গাঁজা বা করে বেগানা মহিলাকে স্পর্শ করে বা দেখে গান বাধ্য ইত্যাদি করে তারা কখনও পীর বুজুর্গ নয় তারা যদি অলৌকিক কিছু দেখায় তাহলে সেটা কারামত নয় বরং বুঝতে হবে সেটা জাদু বা এ ধরনের কিছু একটা হবে আর জাদু ফাসিকদের থেকে প্রকাশ হয় যেহেতু শয়তান বাতাসে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করতে পারে এজন্যে অনেক সময় শয়তান এসব লোকেদের নিকট গায়েব জগতের অনেক খবর জানিয়ে দেয় এতে করে এসব শুনে মূর্খ লোকেরা তাদের ভক্ত হয়ে যায় এবং এইভাবেই তারা বিভ্রান্তির শিকার হয়ে পড়ে এসব দেখে তাদের ধোকায় পরা যাবে না এসব লোকেদের কাছে গেলে ইমান নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে কাস ও অ্যালহাম শরিয়াদের মোতাবিক হলে তার গ্রহণযোগ্য হবে অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না কোনো বুজুগ বা পীর বিষয়ে এই আকিদার রাখা যে তিনি সবসময় আমাদের অবস্থান জানেন এটা সম্পূর্ণ শির্ক কোনো পীর বুজুর্গের হাতে বাইয়াথ হলে তিনি নাজাতের ব্যবস্থা করবেন পুলসিরাত পার করে দেবেন এ ধরনের আকিদার অমরাহী বরং পীর বুজুর্গ কেবল ইমান ও আমলের পথ দেখাবে আর এই ইমান ও আমলই হবে না জাতের কোনো পীর বুজুর্গের মর্যাদা চায় সে যত বড়ই হোক কলকি কালেও সে নবী বা সাহাবি থেকে বেশি বা তাদের সমানও হতে পারবে না ইসালে সওয়াব সম্পর্কে আঁকিদা ইসালে শাওয়াব অর্থ সব রেশানি বা সাব পৌঁছানো মৃত মানুষদের নিয়তে আদায়কৃত নামাজ রোজা দান সাদা তাজবি তাহালি তিলাওয়াত জিকির আজকার ইত্যাদি শারীরিক ও আর্থিক সকল ইবাদতের সহাব তাদের রূহ পৌঁছে থাকে এটা কোরআন ও আদিস দ্বারা প্রমাণিত একমতে ফরজ ইবাদতের দ্বারা ইসালে সহাব করা যায় এতে একদিকে নিজের দায়িত্ব আদায় হবে অপরদিকে মৃত ব্যক্তির স্বাবু পাবে এমদাদুল ফতোয়া প্রথম খণ্ড মাজার বিষয়ে আকিদার মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা সাধারণভাবে বুজর্গদের কবর যেখানে জিয়ারত করা হয় তাকে মাজার বলা হয় সাধারণভাবে কবর জিয়ারত দ্বারা বেশ কিছু ফায়দা হয় যেমন অন্তর্নরম হয় মৃত্যুর কথা মনে পড়ে আখিরাতের চিন্তা বাড়ে ইবাদতে আগ্রহ বাড়ে ইত্যাদি বিশেষভাবে বুজর্গদের কবর জিয়ারত করলে তাদের রুহানি ফজয়েল লাভ হয় মাজারের এতটুকু ফায়দা অনস্বীকার্য কিন্তু এছাড়া সাধারণ মানুষ মাজার ও মাজার জিয়ারত করা বিষয়ে এমন কিছু ভুল আঁকিদা বিশ্বাস করে যার অনেকটাই শির্ক এর পর্যায়ভুক্ত এসব অবশ্যই পরিহার করতে হবে যেমন মাজার বিষয়ে ভুল আঁকিদা এক মাজারে গেলে বিপদ দূর হয় 2) মাজার তা অফ করলে সফ হয় 3) মাজারে গেলে আয় উন্নতিতে বরকত হয় 4 মাজারে গেলে ব্যবসা বাণিজ্যের লাভ হয় 5) মাজারে গেলে মাকসুদ হাসিল হয় 6 মাঝারে গেলে টাকা পয়সা নজর নিয়াজ দিয়ে ফায়দা হয় 8 মাজারে গিয়ে সন্তান চাইলে সন্তান লাভ হয় 9 মাজারে ফুল মোমবাতি আগরবাতি ইত্যাদি দেওয়াকে সাওয়াবের কাজ মনে করা 10 মাজারে মানত থাকলে উদ্দেশ্য পূরণ হয় বস্তুর ক্ষমতা সম্পর্কে আঁকি দেয় কোনো আসবাব বা বস্তুর নিজস্ব কোনো ক্ষমতা নেই কোনো আসবাব বস্তু বস্তুর নিজস্ব কোনো ক্ষমতা আছে এমন বিশ্বাস করা হল শির্ক তবে বস্তুর মাঝে যে ক্ষমতা দেখা যায় বা বস্তুর থেকে যে প্রভাব প্রকাশ পায় তা আল্লাহ আল্লাহতালার কর্তৃক প্রদত্ত তার নিজস্ব ক্ষমতা নয় তাই আল্লাহ ক্ষমতা না দিলে বা কখনও সাময়িকভাবে ক্ষমতা হরণ করলে বা করে নিলে এর স্বাভাবিক কার্যকারিতা প্রকাশ পাবে না আল্লাহ পাকের এরূপ ফয়সালা হলেই বস্তুর স্বাভাবিক ক্ষমতা ও প্রভাব প্রকাশ পায় না বস্তু বিষয়ে এ হচ্ছে আহল সুন্না অল জামাতের আখিদাহ অলি আব্দাল গাউস উ বিষয় বিষয়ে আঁকিদা উল্লেখ্য অলিদের এই প্রকার এবং এই বিবরণ সম্পর্কে হাদিসে খুলে কিছু বলা হয় শুধু বুজুগাদিনের কাশ দ্বারা এটা জানা গেছে আর কাশ যার হয় তার জন্য সেটা দলিল অন্যদের জন্য সেটা দলিল অতএব এসব বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করে তর্ক বিতর্ক করা ঠিক নয় রাশি ও গ্রহ প্রভাব সম্বন্ধে আঁকিদা রাশি হল সৌরজগতের কতগুলো গ্রহ নক্ষত্রের প্রতীক এগুলো কল্পিত এর বারোটি রাশি কল্পনা করা হয় যেমন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা বিশ্চিত ধনু মকর কুম্ভ ও মিন এগুলোকে বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রতীক করা হয়েছে জ্যোতিষাস্ত্র অর্থাৎ ফলিত জ্যোতি বা অ্যাস্ট্রোলজি এর ধারণা অনুযায়ী এসব গ্রহ গতি স্থিতি ও সঞ্চারের প্রভাবে ভবিষ্যৎ শুভ অশুভ সংগঠিত হতে পারে এভাবেই শুভ অশুভ নির্ণয় করা ভাগ্য করা হয় ইসলামী আঁকিদা অনুসারে গ্রহ মধ্যে নিজস্ব কোনো প্রভাব বা ক্ষমতা নেই সকল ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহবাক ইরশাদ করেন নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুরা আল্লাহ নাম আয়াত সাতান্ন সুতরাং ভাগ্য তথা শুভ অশুভ গ্রহ নক্ষত্রের প্রভাব ঘটে এই আঁকিদা রাখা শির্খ তবে গ্রহ নক্ষত্রের মধ্যে আল্লাহ কর্তৃক প্রদত্ত এরূপ কোনো প্রভাব থাকলে থাকতেও পারে কিন্তু তা নিশ্চিতভাবে বলা যায় না এ সম্পর্কে যা কিছু বলা হয় সবই কাল্পনিক কুরআন হাদিসে এর কোনো প্রমাণ নেই যদি প্রকৃতপক্ষে এরোগ কোনো প্রভাব থাকেও তবুও তা আল্লাহ কর্তৃক প্রদার্থ গ্রহ নিজস্ব ক্ষমতা নয় অতএব শুভ অশুভ মৌলিকভাবে আল্লাহর ইচ্ছাধীন ও তার নিয়ন্ত্রণে সূত্র ফাথল মূল হিম রোগ সংক্রান্ত বিষয়ে আঁকিদা জনসমাজে ছোঁয়াচে বা সংক্রমক ব্যাধি সম্বন্ধে যে ধারণা রয়েছে সে সম্পর্কে ইসলামের আঁকিদা হলো, কোনো রোগের মধ্যে সংক্রমণের নিজস্ব কোনো ক্ষমতা নেই তাই দেখা যায় তথাকথিত সংক্রমক ব্যথিতে আক্রান্ত লোকের কাছে যাওয়ার পরও অনেকে রোগান্ত হয় না তাছাড়া ডাক্তাররা তাদের সেবায় নিয়োজিত থেকেও তাদের অনেকের অনেকের রোগ হয় না আবার অনেকে নাজেও আক্রান্ত হয়ে যায় এ বিষয়ে সহি আঁকিদা হল রোগের মাঝে সংক্রমণ বা অন্যের মাঝে বিস্তৃতি হওয়ার নিজস্ব কোনো ক্ষমতা নেই কেউই অনুরূপ রোগীর সংস্পর্শে গেলে যদি তার আক্রান্ত হওয়ার ব্যাপারে আল্লাহর ফয়সালা হয় সেক্ষেত্রেই কেবল সে আল্লাহর হুকুমে আক্রান্ত হবে অন্যথায় নয় কিংবা এরূপ আঁকিদা রাখতে হবে এসব রোগের মাঝে স্বাভাবিকভাবে আল্লাহ তালা সংক্রমণের এই নিয়ম রেখে দিয়েছেন তবে আল্লাহর ইচ্ছা হলে সংক্রমণ নাও করতে পারে অর্থাৎ সংক্রমণের এই ক্ষমতা রোগের নিজস্ব ক্ষমতা না এর পশ্চাৎ আল্লাহর দেওয়া ক্ষমতা এবং তার ইচ্ছার দখল আছে তবে ইসলামে প্রচলিত এইসব সংক্রমক রোগের আক্রান্ত লোকেদের নিকট যেতে নিষেধ করেছেন বিশেষভাবে কুষ্ঠ রোগীর নিকট এই কারণে যে উক্ত নিকটে গেলে আর তার আক্রমণ হওয়ার ক্ষুদাই ফয়সালা হওয়ার কারণে সে আক্রান্ত হলে তার ধারণা হতে পারে উক্ত রোগীর সংস্পর্শে যাওয়ার কারণে সে আক্রান্ত হয়েছে এইভাবে তার আঁকিদা নষ্ট হয়ে যেতে পারে তা যেন হতে না পারে এজন্যই ইসলাম এরূপবিদান দিয়েছে তবে কেউ এই মজবুত আঁকিদার অধিকারী হলে অনুরূপ রোগীর নিকট যেতে পারে এমনইভাবে সংক্রামক রোগে আক্রান্ত লোক সুস্থ এলাকায় লোকেদের নিকট যেতে নিষেধ করেছেন যাতে তা অন্য কারো আঁকিদা নষ্টের কারণ না ঘটে মুক্তা ও পাথরের প্রভাব বিষয়ে আঁকিদা মনি মুক্তা হীরা চুন্নিপান্না আঁকিক প্রভৃতি পাথর ও রত্ন মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে মানুষের ভাগ্য পরিবর্তন ঘটাতে পারে এরোপ আঁকিদা বিশ্বাস রাখা মুশ্রিকদের কাজ মুসলমানদের কাজ নয় সূত্র অবলকে মাসাইল আরকে হাউল হস্তরেখা বিচারের বিষয়ে আঁকিদা পামিস্ট্রি বা হস্তরেখা বিচারবিদ্যার মাধ্যমে হাতের রেখা ইত্যাদি দেখে ভাগ্যের বিষয়ে ভূত ভবিষ্যতের শুভ অশুভ সম্পর্কে বিশ্লেষণ করা হয় ইসলামে এরূপ বিষয়ে বিশ্বাস রাখা কুফরি। নজর ও বাতাস লাগার বিষয়ে আঁকিদা हादीर भाषा अनुजय नजर लगार बेपारत्य जान माल इत्या बदनजर लगे गेले तर क्षति साधन होते आपनजुन प्रति आपनजन बदनजर लागते परे एम सतान माँ बाबार बदनजर लागते बगार अर्थ जदि जिनभूत बतास अर्थात तर खराब नजर बा खराब आचार लागल एराव सत्य क्यों ना जिनभूत मानुषर पर आचर करते क्योंकि कारो को भलो किसूले जदिनी माशाल्लाहर बदनजर लागे न আর কারোর উপর কারো বদনচড় লেগে গেলে যার নজর লাগার সন্দেহ হয় তার মুখ হাত কোনো সহ হাঁটো এবং জায়গা ধুয়ে সেই পানি যার উপর নজর লেগেছে তার উপর ঢেলি দিলে আল্লাহ চায় তো ভালো হয়ে যাবে বদনচোর থেকে হিফাজতের জন্যে কালো সতাবাদা বা কালি কিংবা কাজলের টিপ লাগানো ভিত্তিহীন এবং কুসংস্কার কুলক্ষণ ও সুলক্ষণ বিষয়ে আঁকিদা ইসলামী আঁকিদা মতে কোন বস্তু বা অবস্থা থেকে কুলক্ষণ গ্রহণ করা বা কোনো সময় দিন ও মাসকে খারাপ মনে করা বৈধ নয় এমনইভাবে কোরআন হাদিস দ্বারা স্বীকৃত নয় এমন কোনো লক্ষণ মানামো অভেদ নয় তবে কেউ কোনো বিষয়ে চিন্তাভাবনা ও দুশ্চিন্তায় রয়েছে এরূপ মুহূর্তে ঘটনাক্রমে বা কিছুটা ইচ্ছাকৃতভাবে খুশি ও সাফল্যসূচক কোনো শব্দ শ্রুতিকুচর কিংবা দৃষ্টিগুচর হলে সেটাকে সুলক্ষণ হিসাবে গ্রহণ করা যায় এটা মূলত কোনো শব্দ বা বস্তুর প্রভাবকে বিশ্বাস করা নয় এটা প্রকৃতপক্ষে আল্লাহর রহমদের আশাকে শক্তিশালী করে তাবিজ ও জারফুক বিষয়ে আঁকিদা তাবিজ ও জারফুকের কাজ হওয়াটা নিশ্চিত নয় হতেও পারে নাও হতে পারে যেমন দোয়া করা হলে রোগ ব্যাধি আরোগ্য হতেও পারে নাও হতে পারে অর্থাৎ আল্লাহ পাকের মর্জি হলে আরোগ্য লাভ হবে তা না হলে নয় এমনিভাবে তাবিজ ও জারফুকও একটি দোয়া মনে রাখতে হবে তাবিজের চেয়ে কিন্তু দোয়া আরও বেশি শক্তিশালী তাবিজ এবং জারফুকের কাজ হলেও সেটা তাবিজ বা জারফুকের নিজস্ব ক্ষমতা নয় বরং আল্লাহ তালার ইচ্ছাতেই হয় থাকে সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব তাবিজ ও জারফুকে ইস্তিহাদ এবং কুরআন থেকে উদ্ধৃত কুরআন ও হাদিসে যার ব্যাপারে স্পষ্ট করে বলা হয়নি যে অমুক তাবিজ অমুক ঝাড়ফুক দ্বারা কাজ করতে হবে অতএব কোনো তাবিজ বা কোন ঝাড়ফুকের দ্বারা কাঙ্ক্ষিত ফল লাভ না হলে এরব বলা বা এমন ভাবার অবকাশ নেই যে কোরআন হাদিস কি তাহলে সত্য নয় না ওজুবা যেসব বাক্য বা শব্দ কিংবা যেসব নকশা অর্থ জানা যায় না তা দ্বারা তাবিজ ও ঝাড়ফুক করা বৈধ নয় কোন বিষয়ে তাবিজ বা ঝারফুকের জন্য কোনো নির্দিষ্ট দিন বা সময় রয়েছে বা বিশেষ কোনো শর্ত ইত্যাদি রয়েছে এমন মনে করা ঠিক নয় তাবিজ বা ঝারফুকের জন্য কারো অনুমতিপ্রাপ্ত হওয়া আবশ্যক এমন ধারণা করা ভুল তাবিজ বা ঝারফুক দ্বারা ভালো আসর হলে সেটাকে তাবিজদাতার বা আলিমের বুজর্গী মনে করা ঠিক নয় যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছাতেই হয়ে থাকে সূত্র ফতুয়ায় স্বামী ফাতিহা ইজদিহাম। ফাতিহা বলতে বোঝান হয় কোনো মৃতের জন্যে দোয়া করা এসালে স্বাব করা ইয়াজুদাহাম ফার্সি শব্দটির অর্থ একাদশ পাঁচশো একষট্টি হিজড়ি মোতাবেক এগারোশো বিরাশি খ্রিস্টাব্দের এগারো রবিউস সানি তারিখে বরপীর শাহেক আবদুল কাদের জিনানি রহেমোল্লাহ ইন্তেকাল করেন তার মৃত্যু উপলক্ষে রবিউস সানি তারিখে সে মৃত্যুবার্ষিকী পালন উরস ও ফতিহাখানি করা হয় তাকে বলা হয় ফাতিহায়ে ইয়াজ পূর্বের পরিচ্ছেদে আলোচনা করেছে যে ইসলামের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন ও ঈদ উরস করা শরিয়াত সমর্থিত অনুষ্ঠান নয় তবে তিনি অনেক উঁচু দূরের ও বুজুর্গ ছিল তাই এই বিষয়ে তারিখে অনুসরণ না করে অন্য কোনো কোনো দিন তার জন্য দোয়া করলে এবং জাহিজ তরিকায় তার জন্য এ সালাহের করলে রুহানি ফয়েজ ও বরকত লাভের অশিলা হবে এবং তার স্বভাবের কাজ হবে আখিরি চাহা সুম্বাহ আখিরি চাহা সুম্বাহ শব্দটি ফার্সি এর অর্থ শেষ বুধবার সাধারণ পরিবাসায় আখেরি চাহা সুমবাহ বলে সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয়ে থাকে বলা হয় রসুল সাল্লাহু আলিয়া যে অসুস্থতার মধ্যে রবিউল আওয়াল মাসের শুরুর ইন্তিকাল করেন সেই অসুস্থতা থেকে সফর মাসের শেষ বুধবারে অর্থাৎ আখেরে চাহা সোমবার কিছুটা সুস্থতা বোধ করেছিলেন তাই এই দিনটি খুশির দিন হিসাবে উদযাপন করা হয় অথচ এই তথ্য সহি নয় বরং এই বিশুদ্ধ তথ্য হলো এই বুধবারেই তার অসুস্থতা বেড়ে যায় কাজে সেদিন রসুল সাল্লাহ আলাই সাল্লামের অসুস্থতা বেড়ে যায় সেদিন ইহুদি প্রমুখদের জন্য খুশির দিন হতে পারে মুসলমানদের জন্যে নয় অতএব সফর মাসের শেষ বুধবার अर्थात आखिर चाह सोम खुशी दिन उद्यापन ए दिन छुट्टी पालन करा जाहिज होना फतुआई रहमानिया खंड एक शरिया आखिदा बिुद्ध कैकड़ी लक्षण और कुलक्षण तलिका एक हाथ तल चुले अर्थपरिया आस मना दई चुक्लाफा विपद आस मना तीन कूक कान्न का रोग व महामारी आसबर चार एक चिलीते दुजन चूल आचड़ाले ये झगड़ा लागू मना पांच কোনো বিশেষ পাখি ডাকলে মেহমান আসবে মনে করা ছয় যাত্রাপথে পেছন থেকে কেউ ডাকলে যাত্রা খারাপ হবে মনে করা সাত যাত্রাপথে হোচট খেলে বা মেয়র দেখলে বা কালো কালসি দেখলে কিংবা বিড়াল দেখলে কোলক্ষণ মনে করা অমুক দিন যাত্রা নাস্তি অমুক দিন ভ্রমণ নাস্তি ইত্যাদি বিশ্বাস করা মোট কথা কোনো দিন বা কোনো মুহূর্তকে অশুভ মনে করা আট যাত্রার মুহূর্তে কেউই তার সামনে হাজি দিলে কাজ হবে না এমন বিশ্বাস করা নয় পেঁচা ডাকলে গরবাড়ি বিরান হয়ে যাবে বলে মনে করা দশ জিবাহ কামড় লাগলে কেউ তাকে গালি দিচ্ছে মনে করা এগারো চোরের পাখিকে বালুতে গোসল করতে দেখলে বৃষ্টি হবে মনে করা বারো দোকান খোলার পর প্রথমেই পাখি দিলে সারাদিন বাকি বা ফাঁকি যাবে বলে মনে করা তেরো কোনো লোকের আলোচনা চলছে এফাকে বা এর কিছুদিন পর সে এসে পড়লে এটাকে তার দীর্ঘজীবী হওয়ার লক্ষণ মনে করা চোদ্দ কোনো ঘরে মাকড়সার জাল বেশি হলে से घर मालिक ऋणगस्त हो जाए मना पंद्रो आसर पर घर जला देखिए खराब मने षोल झाड़ू छाड़ा विचना परिष्कार कर लेर उजाड़ी मना सतर को बच्चा मारा गेले से गेले निजे बाच्चा मारा जा मना आठारो झाड़ आयात लागले शरील शुक्रिया मन कर उन्नीस को प्राणी व प्राणी डाक के अशुभ व अशुभ लक्षण मना विशेष द्रष्टव्य এ ধরনের আরও অনেক ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে সেসব থেকে মাত্র কয়েকটি এখানে বাছাই করে বলা হল এসব নেওয়া হয়েছে আগলাতুল আওয়াম গ্রন্থ থেকে ইনশাল্লাহ আমরা মৌলানা আব্দুল মালিক সাহেব লিখিত বইটি প্রচলিত ভুল বইটি অডিও লেকচার করবো আলে সন্নাউল জামাত বিষয়ে আঁকি এই হাদিসে বলা হয়েছে অতি শীঘ্রই আমার উম্মত তেহাত্তর ফেরকায় বিভক্ত হয়ে যাবে তন্দেহ মাত্র একদল মুক্তিপ্রাপ্ত অর্থাৎ এরা হবে জান্নাতি আর বাকি সবগুলো দল ফেরকা হবে জাহান্নামে করা হলো ইয় রসুল্লাহ সেই মুক্তিপ্রাপ্ত দল কারা রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন আমি ও আমার সাহবাগন যে মত ও পথের উপর আছি তার অনুসারী সূত্র তিরমিদি শরীফের দ্বিতীয় খণ্ড এই হাদিসের মধ্যে যে মুক্তিপ্রাপ্ত বা জান্নাতি দল সম্পর্কে বলা হয়েছে তাদেরকে বলা হয় আহলে সন্না ওয়াল জামাত নামটির মাঝে সুনত শব্দ দ্বারা রসুল সালাহ সাল্লামের পথ ও জামাত শব্দ দ্বারা বিশেষভাবে সাহাবাই কিরামের জামাত উদ্দেশ্য মোট কথা রসুল সাল্লাহ আলহ্লাম এবং সাহাবাই কিরামের মত ও পথের অনুসারীদেরকে আহলে সুন্না ও জামাত ইসলাম ধর্মের বিভিন্ন সময়ে যেসব সম্প্রদায় ও খার উদ্ভব হয়েছে তন্নদেয় সর্বযোগে এই দলটি সত্যাশ্রয়ী দল সর্বযুগে ইসলামের মৌলিক আকিদা বিষয়ে হকপন্থী সংখ্যাগরিষ্ঠ ওলামাই কিরাম এইভাবে কুরআন ও হাদিস ও সাহবাইকিরামের মত ও পথের অনুসরণ করেছেন এবং করে আসছেন এ দলটি তারই অনুসরণ করে আসছে সর্বযুগে এই দলই হচ্ছে বড় দল সর্বযুগেই এরা টিকে আছে এর বাইরে যারা গিয়েছে তারা আহলে সুলনাওয়াল জামাতের বহির্ভূত বিপদগামী ও বাতিলপন্থী সম্প্রদায় এ ধরনের অনেক বাতিল সম্প্রদায় কালের অতলে বিহীন হয়ে গেছে যারা রয়েছে এখন তারাও অচিরেই বিলীন হবে হকপন্থী দল চিরকাল টিকে থাকবে ইমান সম্পর্কিত কোনো বিষয়ে মনে সন্দেহ জাগলে তখন করণীয় যে সব বিষয়ে ইমান রাখতে হবে সেসব বিষয়ে যদি কোনো মনে সন্দেহ হয় এবং অসুসা দেখা দেয় যেমন মনে সন্দেহ দেখা দিল যে নাউজুবিল্লা আসলে আল্লাহ বলে কেউ আছে কি। কিংবা সন্দেহ দেখা দিল যে জান্নাতজাহাম আসলে আছে কি এভাবে আল্লাহ ও রাসুল কোরআন পরকাল তাকদির ইত্যাদি ইমান সম্পর্কিত যে কোনো বিষয়ে মনে সন্দেহ আসলে তখন তিনটা আমল করণীয় যথা এক আউজ বিল্লা ইমিনার সহিত পরে নেয়া দুই আমন্তু বিল্লাহ অর্থাৎ আমি আল্লাহর প্রতি ইমান আনলাম পরে নেয়া তিন উক্ত চিন্তা থেকে বিরত হয়ে অন্য কোনো চিন্তা বা কাজে লিপ্ত হওয়া ইমান শক্তিশালী বা দুর্বল হয় কীভাবে নিম্নলিপিত বিষয়গুলো দ্বারা ইমান শক্তিশালী বা অর্থাৎ ইমানের মধ্যে নুরপয়দা হয় এবং তা মজবুত হয় এক ইমানের আলোচনা দ্বারা দুই ইমানদারদের সহচার্য দ্বারা তিন ইমানের সাক্ষ্যগুলোর উপর আমল দ্বারা पक्षानमान दुरबल हो जाए ईमान मूर कमे जाएक कखो कखमान नष्ट पर्त हो जाए नीचे वर्णित कारण एक कूफर द्वारा दई श द्वारा तीन विद दा चार कुसंस्कार और कुप्रथा पालन कर द्वारा पांच गुना करार द्वारा